শ্রীম ভগবদ্গীতা যথাযথ অনুবাদ্রী শ্রীমদি ভক্তি বেদানন্ত স্বামী প্রভু পাড় সপ্তম অধ্যায়ে শ্লোক সংখ্য শতু ভে মা জুকৃতিজুনা আর্থিজ্ঞাস্থী জ্ঞানী চ ভারত যারা সেই ছড়িজন জিজ্ঞাসু কিম্বা জ্ঞানী হনতি সহিত তারা খরে এই ভজন অসুর আদি মায়া যুদ্ধে হারাই জীবন অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ দুষ্কৃতকারী দেপরীত হচ্ছে স্স্ত্র র্দেশ অনুসরণ কারি এবং তাদে বলা হয় সুকৃতি না আর্থাৎ সুকৃতি সম্পন্না মানুষ এরা সব সময় স্স্। মেনে ছলে সমাজে নীতি মেনে এবং এরা ও আবার চারটি শ্রেণীতে বিভক্তিজ্ঞাস ও চার জ্ঞান এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা আনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরক শুদ্ধ ভগবত ভক্ত নয় কারণ ভক্তি বিনিময়ে এরক খননা ক্ষণ অভিলাষ ফুর্তির কামনা করে কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং অভিলাষ থাকে না শুদ্ধ ভক্তি ভক্তিগ্র সমৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তি বর্ণনা খরা বল হয়েছে জন করে জ্ঞান কর্ম যোগ আদি নৈমিত ধর্মে আচরণ থেকেই মুক্ত হয়ে অনুকূল ভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেব করায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি এই চার শ্রেণী ব্যক্তির যখন ভগবানের সেব করে তখন সাধু সঙ্গে ভাবে থার ও শুদ্ধ ভক্তি পরিণত হয় দুষ্কৃতিকারীদের পক্ষে ভগবত ভক্তি কর খুবই কঠিন কারণ তার অসংয উদ্দেশ্য হু সব সৌভাগ্য ক্রমে তাদের কেউ যদি শুধ ভগব সংস্পর্শে আসে তাহলে তারা ও শুদ্ধ ভক্ত পরিণত যারা সকাম কার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত তারা নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা হয়ে ভগবানের স্বর্ণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসা ফলে তারা ভাগবত ভক্ত হয় নৈরাশার ফলেও অনেকেই সদুসংগ করে এবং তা ভাবে ভগবানের খতা জানতে জিজ্ঞাস হয় তেমনি নির উপলব্ধি করতে ফেলে ভগবান তত্ত জ্ঞান লাভ করা প্রয়াসী হয় এবং ভগবানের শিব তা ফলে নির্বিশেষ ব্রহ্মা এবং অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপে জ্ঞান লাভ করে ঠের উপর এই সমস্ত জিজ্ঞাসা ও জ্ঞানের যখন উপলব্ধি করতে পারে যে। সাধন করা সঙ্গে। জড় জাগতিক লাভ ক্ষতির কোন সম্পর্ক নেই তখন তারা শুদ্ধ ভক্তি পরিণত হয় এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেইভায় নিয়োজিত হয়ে থাকে এবং জনজাগতিক অন্বেষণও করতে থাকে তাই শুদ্ধ ভগবত ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধক অতিক্রম করতে হয় হরে কৃষ্ণ আপনার সকলে কি জন্ম এখানে আসছিল কৃষ্ণের জন্য কৃষ্ণের জন্য আসছিল এই কৃষ্ণের দর্শন করা জন্য কৃষ্ণ নাম কেতন করা জন্যে কৃষ্ণ ভক্ত সংজ্ঞা করার জন্যে কৃষ্ণ কথা শোনার জন্য কৃষ্ণ প্রসাদ সেবা করার জন্য সকলে কৃষ্ণের জন্য আসছিল এই শ্লোক থেকে জানা যায় যে এই সকলে যারা কৃষ্ণের খাচায় আসে তো কৃষ্ণের জন্য আসে না অনেকে আসি অনেকে আসে যেহেতু তার দুঃখিত আছে এবং তাদের বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে আমি আমার অনেক জনজাগতিক ক্লিশ ভোগ করি সেই জন্য সর্বশক্তিমান ভগবানের কাছে আসে তার চরণে প্রার্থনা করি যেন ভগবান আমাকে জড়িক সুখ ভোগ করা ভগবান কৃষ্ণ বলছেন যে চার রকম লোক তার কাছে আসেন এই চার শ্রেণীর মধ্যে। দুই শ্রেণী আরো দুই শ্রেণী আছে এবং এই দুই শ্রেণীতে দুই বিভাগ আছে তো এক শ্রেণী আছে অর্থ এই মনে দুঃখিত ফিরিত এবং অন আছে অর্থার্থী অর্থ মনে টাকা এই ভগবান আমাকে টাকা দাও তুমি পথি তোমার কাছে তো আমাকে ভালো নয় আমাকে কিছু দাও তো সবাই যারা আর থার্থী কৃষ্ণের থেকে থেকে ছায় ভালো নাকি ডাল নিতে পারে তো কেন আমরা ঠাকার জন্য প্রার্থনা করে তো কি গরিব লোক ভগবানের কাছে গিয়ে টাকা পয়সার জন্য প্রার্থনা করে শুধু গরিব লোক নাকি লোকের জন্য প্রার্থনা করে ভগবান আমার কাছে শুধু দশ কোটি টাকা আছে আমাকে আরো দাও ও পাশে বাড়িতে একজন আছে যাদের কাছে বারো কোটি টাকা আছে তো আমাকে তিন কোটি টাকা দাও যাতে আমি তার থেকে বড় হব। আমার বড় ভাব আছে শুধুমাত্র আছে। খুব কম আছে তো কিছু লোক বেশি লোক ভগবানের কাছে আসে টাকা যন্ত্র প্রার্থনা আর আরেকটি শ্রেণী লোক আছে ধরো বুদ্ধিমান তার মধ্যে এই আর দুই শ্রেণী আছে একটা আছে আছে। তারা ঠিক নয় কিন্তু কি আছে ওই সব ভক্তি শুনেছি যে অনেকে ওই মন্দিরে যায় কি আছে সেখানে দেখার জন্য যাই এই কুশলতা আছে কি আছে ঠিক আছে যাব একবার দেখতে কি আছে সেখানে জিজ্ঞাসু জগতের সম্বন্ধে জিজ্ঞাসা যেমন আধুনিক যুগে বৈজ্ঞানিকের গবেষণা করে এবং গবেষণায় অনুসন্ধানে ঠিক কোনো মতো ফল পাই না সেই জন্য ভগবান ভগবানের এক প্রার্থনা করে যে আমি এত অনুসন্ধান করি আসল তত্ত্ব আমি বুঝতে পারি না তো এই ভগবান আমাকে সমাধান দাও এবং চতুর্থ শ্রেণী ভগবান গামী শ্লোকে ভগবান বলছেন যে ওই চারটে আছে এই প্রসঙ্গে জ্ঞানী শব্দ আর হচ্ছে যাদের জ্ঞান আছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার চরণ সেবা থেকে প্রত্যেকটি জিদে এবং সেই জন্য সেই সুকৃতিজন ভগবান কৃষ্ণের সেবা করে চার প্রকার লোক আছে একশো ঠাকা নেও তা থেকে তো যাদের জ্ঞান আছে যে কৃষ্ণ ভক্তি হচ্ছে সকল জীবদের একমাত্র কল্যাণ আপথ তাদের জন্য ওই ভক্তির সব নিয়ম পালন করা কঠিন নাই অনেকেই আমরা যদি বলি তো এই শুদ্ধ ভক্তি মার্গে চার নিয়ম আছে মাছ মাংস ডিম পেঁয়াজ খাওয়া নিষেধ আছে কৃষ্ণ মন্ত্র কিন্তু এইসব নিয়ম পালন করা খুব কঠিন এবং নেশা সেটা বর্জন করা হয় তামাক চা চা ও নেশা নেশা সকলে খাই বর্জন করতে হবে কেন কারণ ভগবান কৃষ্ণের চা খান না ভগবান কৃষ্ণে সুক্ত শাখা দিল ভাজি ডালিতা খুশ মন্ডা ডালি ডালনা দুগ্ধ তম্বি দধি মোচা খন্ডা ওই শাস্ত্র অনেক বড় থালেখা আছে ও কৃষ্ণ ভগবান কি কি কেন তার মধ্যে চা নেই এবং আমরা কৃষ্ণ ভক্তি করতে চাই আমরা শুধু কৃষ্ণে উচ্ছিষ্ট প্রসাদ রূপে সেবা করতে চাই আমরা প্রসাদ খাই না আমরা প্রসাদ খাই না আমরা প্রসাদে সেবা করি আমরা সেইবক ভক্তি ভালো আছে কিন্তু সেই রকম ভক্তি খুব কঠিন আছে কিন্তু যারা শুধুমাত্র ভক্তি জন্ম তারা এইসব নিয়মে কথা শুনে প্রসন্ন হয় তারা বুঝতে পারে যে এই শুদ্ধ ভক্তি মার্গে তো শুদ্ধ আচরণ করা হয় আমরা কিভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে কৃষ্ণ কে কৃষ্ণ হচ্ছেন শুদ্ধ পরম শুদ্ধ এবং আমরা কি করে তাকে সন্তুষ্ট করতে পারি যদি আমরা অশুদ্ধ আচরণ করি লোকেরা যারা এইসব বুঝতে পারে তো খুব প্রসন্ন হৃদয়ে এইসব নিয়ম পালন করে যারা শুধুমাত্র কৃষ্ণ খেয়েছেন তারা আহ প্রস্তুত আছে সব কিছু করা কৃষ্ণ চরণ সেই বা প্রাপ্ত করার জন্য যাদের অন উদ্দেশ্য আছে তো শুধু ভক্তির জন্য আসে না তারা সব কথা শুনে পালন করে না তো সকলে এখানে আসে ভক্তির জন্য সকলে এখানে আসে কৃষ্ণের জন্য কিন্তু এই ভক্তি ভক্তি শব্দের ভাষা কি আছে সবাই বুঝে নাই এবং এখানে আসে নানা উদ্দেশ্যে কিন্তু আমাদের উদ্দেশ্য আছে সবাইকে ওই ভক্তি শব্দে প্রকৃত পরিবাসে স্বামী রূপ গোস্বামী আমরা সকলে চৈতন্য মহাপ্রভুর অনুগামী রূপ গোস্বামী রূপ গোস্বামী দ্বারা চৈতন্য মহাপ্রভুর প্রকৃত অবলম্বন করা হয় গোস্বামী এই শ্লোক ভক্তি সমৃদ্ধ সিন্ধু নামক গ্রন্থে রূপ সকল শাস্ত্রের উদ্দেশ্য সকল শাস্ত্র অভিপ্রায় এই শ্লোকের মধ্যে শিলরূপ গোস্বামী প্রকট করেন অনা অভিলাষিত শূন্য কামাধ্যম অনুকূল কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম যে শুদ্ধ ভক্তি না উত্তমা ভক্তি কি রকম ভক্তি সকালে জন মন্দিরে আসে তো ভক্তির জন্ম আসে কিন্তু ভক্তি কি বস্তু আছে রূপ স্বামী আমাদের শিখাচ্ছেন উত্তমা ভক্তি উত্তমা ভক্তি মনে সেই ভক্তি যার মধ্যে আর কোন ইচ্ছা থাকে না শুধুমাত্র এই ইচ্ছা। যে আমরা সব কিছু যা করে তো কেবল কৃষ্ণের প্রীতির জন্য আমরা করে কিছুই আমাদের জন্য আতেন্দ্রীয় প্রীতি বাঞ্ছে তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না তো এই পার্থক আছে আমরা যদি নিজের স্বার্থের জন্য কিছুই করি তাহলে সেটা শুদ্ধ ভক্তি নেই আমরা যদি সব কিছু কৃষ্ণের জন্য করি সেটাই শুদ্ধ ভক্তি তো আমরা কিভাবে বুঝতে পারি যে আমরা সব কিছু কৃষ্ণের জন্য করে কৃষ্ণ কি চান কৃষ্ণের কি ইচ্ছা আছে তো সেইটা শাস্ত্র থেকে শিখতে হবে তো বিশেষ করে ওই শুদ্ধ ভক্তরা ভগবানের শুদ্ধ ভক্তরা এই জড় জগতে আসে আমাদের শুদ্ধ ভক্তি পন্থা শিক্ষা দেওয়ার জন্য গোলোকের রীতি এবং এই জড়ো জগতে অভক্তি চলে আথেন্দ্রীয় প্রীতি চলে এবং কৃষ্ণেন্দ্রীয় আচার্যগণ বিশেষ করে যারা রূপ স্বামেরা অনুগামেরা তারা এইভাবে আমাদের শিক্ষা দেয় যে ভক্তি আমরা যা করি সেটা তো শুধু কৃষ্ণে আনন্দের জন্য উচিত আমরা যদি ভক্তি করি তো আমরা ও সুখী হয়ে যাই কারণ ভগবান কৃষ্ণ হচ্ছেন অফার প্রেমানন্দ সিন্ধু এবং আমরা যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে ওই স্বাভাবিক প্রেম আনন্দ যা সকলে স্বাভাবিক হৃদয়ে সম্পত্তি আছে সেটা উদীত হয় আমরা যদি ভক্তি করি যেহেতু ভগবান কৃষ্ণ আনন্দময় আছে সেই জন্য আমরা যদি ভক্তি করি আমরা ও আনন্দ পাই কিন্তু সেই ভক্তি আমরা যদি করি আনন্দ অনুভব বলে তো কি আনন্দ হলো কেতনে আমরা যদি কেতন করে। নিজের আনন্দ জন্য তো সেইটা কীর্তন ঠিক মতো কীর্তন হয় না আমরা যদি সুর গান তাও বাণী লয় এই সকল সংগীতের অংশ থেকে আনন্দ পাই তো সেই কীর্তন কীর্তনের প্রাণ আছে এই উদেশ যে আমরা ভগবানের নাম ডাকি যাতে সেই কৃষ্ণ সুখী হবে কিভাবে আমাদের কীর্তন করতে হয় চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে আইনন্দন ভবন বুধ কৃপয়া থা পাদ পঙ্ক স্থিত ধুলি সদৃসঙ্গ অতি বিনম্র শিব শিব পদ প্রাপ্ত করার জন্যে ভগবান কৃষ্ণে নাম ডাকতে হয় আমরা যদি নাম কীর্তন করে নিজে কানে সুখে জন্ম তো সেইটা কীর্তন সেটা একটু রকম কীর্তন আছে কিন্তু সেটা শুদ্ধ কীর্তন হয় এমনি ওই নাম কৃষ্ণ নাম উচ্চারণ করলে তো কৃষ্ণ পূর্ণ সন্তুষ্ট হন না অনেক মায়াবাদী কৃষ্ণ নাম বলে কিন্তু কৃষ্ণ তো শোনেন না যেমন শিশু পাল বার কৃষ্ণ নাম বলতেন কিন্তু কি রকম ভাবনা দেশ ভাব দেশ ভাবে ঈর্ষ ভাবে সব সময় কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলতেন কিন্তু ভক্তি ভাবানায় নাই দেশ শিশু পালে ইচ্ছা ছিল কৃষ্ণকে বধ করে সেটা সম্ভব না কিন্তু শিশুপালের সেই ইচ্ছা ছিল শিশুপাল তো কৃষ্ণ নাম শুনেই খুব ঘৃণা করতো কৃষ্ণ কৃষ্ণ আমার সবচেয়ে বড় শত্রু সত্র। সেইভাবে শিশুপাল কৃষ্ণ নাম ডাকতেন তো আমরা যদি যে কোনো অনুভাবে কৃষ্ণ নাম কেতন করে এই ভাবনা ছুধু কৃষ্ণের প্রীতি জন্ম করে তাহলে সে তো শুদ্ধ ভক্তি হবে না চৈতন্য মহাপ্রভু আমাদের শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি মা দার্শন দেওয়া জড় জগতে আসলে। আমরা সবাই জানে যে চৈতন্য মহাপ্রভু হরছেন মহাবধান্য অবথর রূপ গোস্বামী এই বাব চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেন নমহাবধ ন্যায়ক কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ আয়া কৃষ্ণ চৈতন্য নাম নেই সবচেয়ে উদার অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কারণ তিনি খুব সরবভাবে আমাদের প্রেম প্রদান করেন সরবভাবে মনে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন সাবধামান পরিত্য মামেকম সরণম্রজা হং থার্বা পে ভ মুখ ঈশ্বরী মহাসীকৃষ্ণের দাবি আছে তো তুমি সর্বপ্রথমে সবকিছু পরিত্যাগ করে আমার চরণেগত হি এইভাবে করবে আমি তোমার জন্য তোমার সমস্ত পূর্বক্রেতা পাপ ফল থেকে মুক্ত করব কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেন হরিনাম বলো রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো এই মাত্র বিখ্যাচার চৈতন্য মহাপ্রভুর উপদেশ তো সেটা চৈতন্য মহাপ্রভু দয়া কিন্তু কিভাবে আমাদের নাম জপ করতে হবে যাতে এই সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে সেটা আমাদের শিখতে হবে চারে চরিতাম ওই বর্ণনা আছে যে হর্ষ প্রভু কহে সুরূপ রাম কিভাবে একশো ঠাকা একশো ঠাকা দিয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয় না ওই মোবাইল ফোন ভেজে গেছে সেই জন্য একশো ঠাকা বলছে কার ছিল তো বোঝা যায় না অপরাধী কে আছে ভিড়ের মধ্যে আপনাদের প্রাণ প্রিয় মোবাইল একটু বন্ধ করে তো দ। দেবে চুনাদিস না থরর পিসু না আমানি না মান দেই না কীর্তনীয় সদা হারিহি এই হচ্ছে বিধি সে তো হোক কঠিন না সহজ আমরা সবাই বলতে পারি না সবাই বলুন তো বল সরল ছিল না সেই রকম হাওয়া এত সরল আছে কি না আমি নিজের হৃদয় স্থিতি সম্বন্ধে বলতে পারে কিন্তু যেমন দাম্বিক হাওয়া আমার জন্য খুব সহজ আছে তো কিভাবে আমি ট্রুনে থেকে আরো নম্র হতে পারে। জানি না কিন্তু চৈতন্য মহাপ্রভু আমাদের একটা রীতি দিয়েছে সেটা শরণাগতি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দয়া করি সপার্ষয় দাম সহ অবতারী চৈতন্য মহাপ্রভু অতি দয়াল আছে সেই জন্য এই জড় জগতে আসে। উম অথন্ত দুর্ভ প্রেম করিবারে দান শিখাই শরণাগতি ভকতের প্রাণ তো চৈতন্য মহাপ্রভু আমাদের শরণাগতি শিক্ষা দেন যাতে আমরা শুদ্ধ ভক্তি স্তরে অধিষ্ঠিত হতে পারি তো সবাই হারি কীর্তন করতে পারেন সবাই হারি কীর্তন করুন নিজের ঘরে এখানে আসে হরি কীর্তন করো সেটা চৈচন্দ্র মহাপ্রভুর মুখ্য উপদেশ তো শুধুমাত্র কীর্তন করতে হয় তো এ তো বয় আছে কেন এই শ্রীমৎ ভাগবত গীতা যথাযথ আছে শ্রীমৎ ভাগবত আছে দ্বাদশ স্কন্দ আমাদের ওই প্রভুপা দেয় দীক্ষিত শ্রীমদ ভাগ এত বড় আছে আমরা শুধু নাম করতে পারি কিন্তু দেখা যায় যে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তান্তব না পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেম যা প্রাপ্তি আছে নাম করা ফল আমরা তো পাই কেন কারণ হৃদয়ে অনেক অন্য আসে দুঃখ থেকেই মুক্ত হওয়ার জন্য কেউ কেউ আসে অর্থ টাকা পয়সার জন্য কেউ কেউ আসে শুধু দেখতে কি আছে মন্দিরে কেউ কেউ আসে শুধু প্রসাদ খাওয়ার জন্য সেবা থেকে মুক্ত হতে পারে কিভাবে আমরা মহাপ্রভুর অবদান কৃষ্ণ প্রেম লাভ করতে পারি আমরা শিল প্রভুপাধে সকল গ্রন্থের মধ্যে এই শখ কত সম্বন্ধে আমরা অনুসন্ধান করা আমাদের উপদেশ নেই সাথে শিল প্রভাদের সমস্ত গ্রন্থ পাঠ করুন ভক্তদের সঙ্গ সংগ্রহ মনে বিশেষ করে শ্রবণ করা মাধ্যমে শুদ্ধ ভক্তি কথা শুনতে হবে নানা রকম আছে আমরা গোপীদের সম্বন্ধে কথা শুনতে পারি এই মন্দিরে অনেক গোপী লীলা এবং গোপীদের চিত্র রাখা হচ্ছে কৃষ্ণ অর্জুনের চিত্র আছে নেই তো তো রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব অনেক ঊর্ধ্ব আছে তো প্রথমে আমাদের কুরুক্ষেত্রে ভগবান কৃষ্ণ যা উপদেশ দিয়েছেন সেটা আমাদের শিক্ষক আছে ভগবত গীতায় শ্রী কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন যে ইন্দ্রিয় সংযম করতে হবে আমাদের জন্য দরকার নেই আমরা এই রাধা কৃষ্ণা প্রেম ভাবে ভাবুক আছে। তো আমাদের জন্য ভগবত গীতা কথা বলা কি দরকার আছে দরকার আছে আমাদের হৃদয়ে হৃদয়ের মধ্যে এই ক্ষণের ক্ষণের মত জড়াশ যদি থাকে তাহলে আমাদের প্রয়াস করো উচিত না সেই গৌপী লীলা কথা শ্রবণ করো আমাদের শ্রীমদ ভগবত গীতা কথা শ্রবন করার দরকার আছে যাতে আমরা কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা জীব আমরা কৃষ্ণের সেবক আছে তো বলা সহজ কিন্তু আমরা যদি নিজের হৃদয়ের মধ্যে হৃদয়ের মধ্যে যেকোনো রকম ভৌতিক বাসনা পোষণ করি তাহলে যে আমরা এই কথা যে আমি কৃষ্ণ দাস আছি আমরা বুঝলাম না সেই জন্য বারবার শুনতে হবে ভগবত গীতা কথা শ্রীমৎ ভাগবতের কথা এই সব শুনতে হবে আমরা কৃষ্ণের জন্য এখানে আসছিলাম কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে জাগতিক যদি থাকে হবে যে আমরা কৃষ্ণের থেকে অনেক দূরে আছি কি করে আমরা কৃষ্ণের থেকে দূর আছে তো কৃষ্ণ সাবেব আছে। তিনি হচ্ছেন আন্তর্জামে সকলে হৃদয়ের মধ্যে বিরাজমান আছেন তো আমরা কৃষ্ণের থেকে দূরে আছি যদি আমরা কৃষ্ণের জন্য হৃদয়ের মধ্যে রাখি তো সব প্রতিবন্ধ সেই সব বিঘ্ন এইসব ভৌতিক কামনা যা দ্বারা ভক্তি পোষণ হয় না ভক্তি নাশ হয় ঐসব ছেড়ে দেওয়ার জন্য ভাগবত গীতা শ্রীমান ভাগবত সব শুনতে হবে তো আমাদের উদ্দেশ্য আছে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি কথা যা আমরা শিল্প প্রভাদে থেকে শুনেছে সেটা ফলি বৈশান সেটা আমাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ কি আছে আমি জানি না আপনাদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য যদি শুদ্ধ খ্রিস্ট ভক্তি প্রাপ্ত কর তাহলে আপনারা এই সব কথা শুনে তো তৎক্ষণা আপনারা গ্রহণ করবে। কেউ যদি বলে যে আমি শুধু ভক্তি চাই তো ওইসব নিয়ম যা আছে শুদ্ধ ভক্তি প্রাপ্ত করার জন্য তো তাদের প্রস্তুত হওয়ার উচিত ওইসব নিয়ম পালন করা যদি প্রস্তুত নয় এইসব নিয়ম পালন করতে তাহলে বুঝতে হবে যে তাদের ভক্তি চারা অন উদ্দেশ্য আছে তো আমরা সব বলি যে আমরা ভক্তির জন্য এসেছি কিন্তু পরীক্ষা আছে পরীক্ষা আছে আমরা যদি এই ভক্তি নিয়ম সবকিছু পালন করতে চাই না তাহলে আমাদের অন্য অবিলাষ আছে আমরা নিজেকে বঞ্চনা করি এবং চার নিয়ম পালন করলেও কম ফি ষোলমালা জপ হরি কৃষ্ণ মহামঞ্চ প্রতিদিন করলেও আমরা যদি হৃদয়ে মধ্যে অনরকম কামনা পোষণ করি তাহলেও আমরা কৃষ্ণের থেকেই দূরে থাকি আমরা যদি মনে আমি দীক্ষিত ভক্ত আছি আমি ষোলমালা জপ করি মোটামুটি চার নিয়ম পালন করেন মোটামুটি তো আমি শুদ্ধ ভক্ত সেই তো নাই শুদ্ধ ভক্ত মনে তার হৃদয়ের মধ্যে ইচ্ছা নেই তো আমরা কি জন্ম আসছিল শ্রী কৃষ্ণ বলেন যে চার রকম লোক আমার কাছে আসে তো সুকৃতি জন আছে মনে পুণ্যবান কিন্তু তার শুদ্ধ ভক্ত নেই তো এখানে এই মন্দিরে আমরা প্রচার করি শুদ্ধ ভক্তি করো শুদ্ধ ভক্তি করো অন্য অবিলাস ছেড়ে দাও আপনারা কি জন্য এসেছিলাম আমি জানি না শ্রীকৃষ্ণ বলেন যে সকলেই আমার কাছে আসে না শুদ্ধ ভক্তির জন্য আপনাদের যা ইচ্ছা হয় আমরা বলছি না এখানে আসুন কীর্তন করুন প্রসাদ নেন কত শুনুন সেটা করুন কিন্তু আপনারা যদি প্রকৃত পক্ষে Krishna bhakti করতে চান তো এইসব কথা শুনুন এবং এইসব উপদেশ অনুসারে আপনারা আপনাদের জীবন গড়ে তোল এই হচ্ছে আমাদের নিবেদন এই কারণে আমি আর বেশি কথা বলবো না কারো প্রশ্ন যদি আছে তো জিজ্ঞেস করো একদি প্রশ্ন এখন প্রসাদের ঠিক আছে